শ্রম ইন্টারনেট আমূল পরিবর্তন আনছে আমাদের কাজ করার পদ্ধতিতে গু দুই সালের বসন্ত এবং গ্রীষ্মে কোভিড উনিশ মহামারীর সময় এটি বিশেষভাবে স্পষ্ট যে আমরা কীভাবে দূরবর্তীভাবে কাজ করি তাতে নাটকীয় পরিবর্তন দেখছি ঘরে বসে কাজের মডেলটি শ্রম আইনের কিছু মৌলিক উপাদানকে চ্যালেঞ্জ করেছে গিগ অর্থনীতির কারণেও আমরা পরিবর্তন দেখেছি গিগ অর্থনীতির উত্থানের আইনি এবং কর সংক্রান্ত প্রভাব রয়েছে এবং এর সুবিধা এবং অসুবিধা দুই রয়েছে গিগ অর্থনীতি কি গিগ কর্মীরা হলেন স্বাধীন ঠিকাদার অনলাইন প্ল্যাটফর্ম কর্মী চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের কর্মী অনুকূল কর্মী এবং অস্থায়ী কর্মী গিগ কর্মীরা কোম্পানির ক্লায়েন্টদের পরিষেবা প্রদানের জন্য অন ডিমান্ড কোম্পানিগুলির সাথে আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ হন ঠিকাদারদের বিপরীতে কর্মচারীরা তাদের নিযোগকারীদের কাছ থেকে ডব্লিউ ফর্ম পান নিযোগকর্তারা তাদের নির্দিষ্ট কিছু সুবিধা প্রদান করতে বেতন কর কর্তন করতে এবং ন্যূনতম মজুরি ও বৈষম্য বিরোধী আইনের আওতায় রাখতে বাধ্য অনেক ক্ষেত্রে টেম্পেজেন্সি এবং সাব সাবকন্ট্রাক্টেড কাজ হল ডব্লিউটু কাজ তবে ডব্লিউ টু ফর্মটি কর্মী যেখানে কাজ করে সেই কোম্পানির পরিবর্তে ঠিকাদারি কোম্পানি দ্বারা জারি করা হয় কর স্বাধীন ঠিকাদারদের জন্য বেতন কর এবং উইথহোল্ডিং ট্যাক্স কেটে রাখা হয় না এবং কোনো পক্ষই ঐতিহ্যবিরোধী কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য একই নিয়ম ও প্রবিধানের আওতায় থাকে না তবে স্বাধীন ঠিকাদারদের অবশ্যই স্বকর্মসংস্থান কর এবং ত্রৈমাসিক আনুমানিক কর প্রদান করতে হবে ডিজিটাল সাক্ষরতার নতুন দিগন্ত কর্মীদের অসম ডিজিটাল দক্ষতা কিভাবে অর্থনৈতিক গতিশীলতা এবং ব্যবসায়িক প্রতিযোগিতাকে প্রভাবিত করে এবং নীতিনির্ধারকরা এ সম্পর্কে কি করতে পারেন তা এখন প্রকাশিত হয়েছে